শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীমকথিত ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে নরেন্দ্রাদি অন্তরঙ্গ ও অন্যান্য ভক্ত সঙ্গে চতুর্থ পরিচ্ছেদ আজ ঠাকুর শ্রী রামকৃষ্ণ মহানন্দে আছেন দক্ষিণেশ্বর কালীবাড়িতে নরেন্দ্র আসিয়াছেন আরো কয়েকটি অন্তরঙ্গ আছেন নরেন্দ্র ঠাকুর বাড়িতে আসিয়া স্নান করিয়া প্রসাদ পাই আছেন। আজ তিথি, অক্টোবর একত্রিশে সোমবার। আগামী বৃহস্পতিবার সপ্তমী তিথিতে শ্রী শ্রী দুর্গাপূজা ঠাকুর শ্রী রামকৃষ্ণের কাছে রাখাল রামলাল ও হাজরা আছেন নরেন্দ্রের সঙ্গে আর দু একটি ব্রহ্মজ্ঞানী ছোকরা আসিয়াছেন আজ মাস্টারও আসিয়াছেন নরেন্দ্র ঠাকুরের কাছেই আহার করিলেন আহার আনতে ঠাকুর শ্রী রামকৃষ্ণ তাঁহার ঘরের মেঝেতে বিছানা করিয়া দিতে বলিলেন নরেন্দ্রাদি ভক্তেরা বিশেষত নরেন্দ্র বিশ্রাম করিবেন মাদুরের উপর লেপ ও বালিশ পাতা হইয়াছে ঠাকুরও বালকের ন্যায় নরেন্দ্রের কাছে বিছানায় বসিলেন ভক্তদের সহিত বিশেষত নরেন্দ্রের সহিত নরেন্দ্রের দিকে মুখ করিয়া হাসি মুখে মহা আনন্দে কথা কহিতেছেন নিজের অবস্থা নিজের চরিত্র গল্প ছলে বলিতেছেন শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রাদি ভক্তের প্রতি আমার এই অবস্থার পর কেবল ঈশ্বরের কথা শুনবার জন্য ব্যাকুলতা হত কোথায় ভাগবত কোথায় অধ্যাত্ম কোথায় মহাভারত খুঁজে বেড়াতাম এডেদার কৃষ্ণ কাছে অধ্যাত্ম শুনতে যেতাম কৃষ্ণ কি বিশ্বাস বৃন্দাবনে গিয়েছিল সেখানে একদিন জলতৃষ্ণা পেয়েছিল কুয়ার কাছে গিয়ে দেখে একজন দাঁড়িয়ে রয়েছে জিজ্ঞাসা করাতে সে বললে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 আমি কালীবাড়িতে হলধারীকে বললাম কৃষ্ণ আমি সাধু দেখতে যাব তুমি যাবে হলধারী বললে একটা মাটির খাঁচা দেখতে গিয়ে কি হবে হলধারী গীতা বেদান্ত পড়ে কিনা তাই সাধুকে বললে মাটির খাঁচা কৃষ্ণ গিয়ে আমি ওই কথা বললাম সে মহা রেগে গেল আর বললে কি হলধারী এমন কথা বলেছে যে ঈশ্বর চিন্তা করে যে রাম চিন্তা করে আর সেই জন্য সর্বত্যাগ করেছে তার দেহ মাটির খাঁচা সে জানে না যে ভক্তের দেহ চিন্ময় এত রাগ কালীবাড়িতে ফুল তুলতে আসত হলধারির সঙ্গে দেখা হলে মুখ ফিরিয়ে নিত কথা কইবে না আমায় বলেছিল পঁইতেটা ফেললে কেন যখন আমার এই অবস্থা হলো তখন আশ্বিনের ঝড়ের মতো একটা কি এসে কোথায় কি উড়িয়ে লয়ে গেল। আগেকার চিহ্ন কিছুই রইল না হুঁশ নাই কাপড় পরে যাচ্ছে তা পইতে থাকবে কেমন করে আমি বললাম তোমার একবার উন্মাদ হয় তাহলে তুমি বোঝো তাই হলো তার নিজেরই উন্মাদ হল তখন সে কেবল ওম ওম বলত আর এক ঘরে চুপ করে বসে থাকতো। সকলে মাথা গরম হয়েছে বলে কবিরাজ ডাকলে নাটাগড়ের রামকবিরা এল কৃষ্ণ কিশোর তাকে বললে ওগো আমার রোগ আরাম করো কিন্তু দেখো যেন আমার ওঙ্কারটি আরাম করো না একদিন গিয়ে দেখি বসে ভাবছে জিজ্ঞাসা করলাম কি হয়েছে বললে ট্যাক্সওয়ালা এসেছিল তাই ভাবছি বলেছে টাকা না দিলে ঘঁটি বাটি বেঁচে লবে আমি বললাম কি হবে ভেবে না হয় ঘঁটি বাটি লয়ে যাবে যদি বেঁধে লয়ে যায় তোমাকে তো লয়ে যেতে পারবে না তুমি তো খ গো কৃষ্ণ কিশোর বলতো আমি আকাশবধ অধ্যাত্ম পড়ে কি না মাঝে মাঝে তুমি খ বলে ঠাট্টা করতাম হেসে বললাম তুমি খ ট্যাক্স তো তোমাকে টানতে পারবে না উন্মাদ অবস্থায় লোককে ঠিক ঠিক কথা হক কথা বলতুম কারুকে মানতাম না বড় লোক দেখলে ভয় হতো না যদু মল্লিকের বাগানে যতিন্দ্র এসেছিল আমিও সেখানে ছিলাম আমি তাকে বললাম কর্তব্য কি ঈশ্বর চিন্তা করাই আমাদের কর্তব্য কিনা যতীন্দ্র বললে আমরা সংসারী লোক আমাদের কি আর মুক্তি আছে রাজা যুধিষ্ঠিরই নরক দর্শন করেছিলেন তখন আমার বড় রাগ হল বললাম তুমি কীরকম লোকগা যুধিষ্ঠিরের কেবল নরক দর্শনই মনে করে রেখেছ যুধিষ্ঠিরের সত্য কথা ক্ষমা ধৈর্য বিবেক বৈরাগ্য ঈশ্বর ভক্তি এসব কিছু মনে হয় না আরও কত কি বলতে যাচ্ছিলাম হৃদয় আমার মুখ চেপে ধরলে যতীন্দ্র একটু পরেই আমার একটু কাজ আছে বলে চলে গেল অনেক দিন পরে কাপতেনের সঙ্গে সৌরিন্দ্র ঠাকুরের বাড়ি গিয়েছিলাম তাকে দেখে বললাম তোমাকে রাজাটাজা বলতে পারবো না কেননা সেটা মিথ্যা কথা হবে আমার সঙ্গে খানিকটা কথা কইলে তারপর দেখলাম সাহেব তাহেব আনাগোনা করতে লাগল রজগুনি লোক নানা কাজ লয়ে আছে যতীন্দ্রকে খবর পাঠানো হলো সে বলে পাঠালে আমার গলায় বেদনা হয়েছে সেই উন্মাদ অবস্থায় আর একদিন বরানগরের ঘাটে দেখলাম জয়মুকুত যে জব করছে কিন্তু অন্য অন্যমনস্ক তখন কাছে গিয়ে দুই চাপড় দিলাম একদিন রাসমণি ঠাকুরবাড়িতে এসেছে কালীঘরে এলো পূজার সময় আসত আর দুই একটা গান গাইতে বলতো। গান গাচ্ছি দেখি যে অন্যমনস্ক হয়ে ফুল বাচ্ছে। অমনি দুই চাপড় তখন ব্যস্ত সমস্ত হয়ে হাত জড় করে রইল হলধারীকে বললাম দাদা এ কী স্বভাব হল কি উপায় করি তখন মাকে ডাকতে ডাকতে ও স্বভাব গেল ওই অবস্থায় ঈশ্বর কথা বই আর কিছু ভালো লাগে না বিষয়ের কথা হচ্ছে শুনলে বসে বসে কাঁদতাম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 তীর্থ করতে এসেও সেই কামিনী কাঞ্চনের কথা কিন্তু সেখানে তো বিষয়ের কথা শুনতে নাই ঠাকুর ভক্তদের বিশেষত নরেন্দ্রকে একটু বিশ্রাম করিতে বলিলেন নিজেও ছোট খাটটিতে একটু বিশ্রাম করিতে গেলেন